السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه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 ওষহদু অল্লাহ ইহ দূল শরী কলম ওহদু অন্নসইদন ও সহ বীবন ও মৌলহ মদনা সু اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على কনা وعلى آل ইম্বরি নি حميد مجيد <اللهم> بارك على محمد, وعلى آل محمد كما باركت على ইন্দ وعلى আরে ইন্দ রি حميد مجيد أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرحيم قَالَمَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِن نَّارٍ نَارِيٌّ وَخَلَقْتَهُمْ مِنْ طِينٍ قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا يَكُونُ لَكَ أَنْ تَتَكَبَّرَ فِيهَا فَخُرْجِ إِنَّكَ مِنَ الصَّاغِرِينَ قَالَ أَنْظِرْنِي إِلَى يَوْمِ يُبْعَثُونَ কাল ইমিন কলসবিম صراطك المستقيم ثم মুস্তল আত্ম بين ফিহিম ওই মি সাম ইলিম ও সি রি আম সালাতামের প্রসঙ্গ দিয়ে কোরআনের গল্প শোনাচ্ছি আপনাদের কয়েকটা বিষয় আলোচনা হয়েছে যে এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা প্রথম শিক্ষা পেয়েছি যে আল্লাহ তালা মানুষের বৈশিষ্ট্য বানিয়েছেন যে মানুষ শিক্ষিত হবে মানুষ জাহেল থাকবে না মূর্খ থাকবে না এটা প্রথম শিক্ষা দুই নাম্বার আমাদের দুনিয়ায় আসাটা উদ্দেশ্যহীন নয় আমরা আল্লাহ তাল খলিফা হিসাবে দুনিয়ায় থাকব আল্লাহর হুকুম মানব এবং প্রতিষ্ঠা করব। তিন নম্বর বিষয় যেটা বুঝেছি ঘটনা থেকে যে মানুষ সবচেয়ে সর্বোত্তম এবং সবচেয়ে সুন্দর এটা হচ্ছে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট নেয়ামত এই নেয়ামতের না শুকুর যারা করবে আল্লাহ আবার তাদের সম্পর্কেই বলেছেন তারাই হবে সবচেয়ে নিকৃষ্ট মাহলুক এটা জেনেছি চার নম্বর জেনেছি সর্বপ্রথম গুনার জন্য মানুষের যেই দুইটা বদগুণ মাহলুকের যেই দুইটা খারাপ গুন খারাপ স্বভাব সর্বপ্রথম গুনাহ করতে উৎসাহিত করেছে সেটা হচ্ছে অহংকার এবং হিংসা এই দুইটা বদ স্বভাব ইডলিশ কে আল্লাহর হুকুম অমান্য করার জন্য উৎসাহিত করেছে তো সর্বপ্রথম গুনা করেছে ইডলিশ তাকে ওই গুনা করার জন্যে যে বদ স্বভাব উৎসাহিত করেছে সেই দুইটা বৎ স্বাব হচ্ছে অহংকার আর হিংসা পাঁচ নাম্বার এই ঘটনা থেকে আমরা যা জানলাম সেটা হচ্ছে আমি যে আয়াত গুলো করেছি এই আয়াত গুলোর মধ্যে এই পাঁচ নম্বর বিষয়টা ক্লিয়ার হয়েছে আল্লাহ ইবলিস জিজ্ঞেস করলেন মা মানা আকা আল্লাহ ইদ আমর্তুক। আমি হুকুম করার পরেও তুমি না দাবি করেছে যে আমি আদম থেকে উত্তম আমি কেন সেজদা করবো তার দাবিটাও ভুল দাবির পক্ষে যে দলিল দাঁড় করিয়েছে ওই দলিলটাও ভুল দলিল কি আপনি আগুনকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন কাজে আমি উত্তম তো দাবিটাও ভুল দাবির পক্ষের প্রমাণটাও ভুল এটা আলোচনা হয়েছে তারপর আল্লাহ বললেন মিনহা বের হয়ে যাও সময় এখানে বসে বসে অহংকার করবা এটা চলবে না বের হয়ে যা ইবল এই চান হাকিম মহাম্মদ রহমতুল্লাহ বলেন ইবলিস আল্লাহর কাছাকাছি থাকতে থাকতে আল্লাহর মিজাজ সম্পর্কে অবগত ইবলিস জানে যে আল্লা জাল এর যে সিফত রাগ হওয়া এটা যেমন আল্লাহর সিফত আল্লাহর গুণ সাথে সাথে আল্লাহর জামা আল্লাহর রহমত আল্লাহর জানা আছে ওই সুযোগটা ইবল নিয়ে নিজ জানে যে রবের কাছে কিছু চাইলে রদ দিয়ে দিবেন তো ইবলিস সাথে সাথে বললে বলল আর ঠিক আছে বের তো করে দিবেন সুযোগ দিয়ে দিলাম যা যা সুযোগ দিয়ে দিলাম এই সুযোগ পেই ইডলিস সাথে সাথে চ্যালেঞ্জ করলের এই ষোলো নম্বর আয়াত থেকে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 যাদের কারণে আপনি আমাকে তাড়িয়ে দিলেন আমি এদেরকে ছাড়বো না লেগে রাখ লেগে থাকবো মাসিন বলেন এর থেকে কি স্পষ্ট হলো বুঝা গেল কি আমাকে সুযোগ দেন আল্লাহ বলেন দিলাম তার মানি কি ইবলিসের দুশ্মনি আর শত্রুতা কোন নির্দিষ্ট টাইমের জন্য নয় কোন নির্দিষ্ট टार्गेट हम सिका इबलिस टार्गेट बनमाजी थक टार्गेट इन আমি আর আপনি যেন নামাজ না পড়ি না আমার রবের ঘোষণা ইডলিস জানে ওই যে আমাদের হজরত বলেছিলেন আমি আগেও বলেছিলাম একদিন আপনাদেরকে যে ইবলিস আর আল্লাহর কথাবার্তার ধরণে কেমন মনে হয়েছে যে ইবলিস বলে আমি গোমরা করতেই থাকব করতেই থাকব করতেই থাকবো তো যেন আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসছে তোর হুমকি ধমকি কথাবার্তা কি শেষ বলে হ্যাঁ শেষ তো শেষ হইলে এবার আমার তাও আমিও আমার বান্দাদেরকে মাফ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো তো ইবলিজ তো জানে যে আমি যতই বেনোমাজি বানাই আল্লাহ চাইলেই মাফ করে দেবেন আল্লাহ আবার একটা শর্ত জুড়ে দিচ্ছেন মাফ করার জন্যই বান্দাদেরকে বান্দা যত গুণা তুমি করো আমি চাইলেই মাফ করে দিতে পারি এই জন্য তো আমি মা লিক দিন এই জন্যই তো আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ মালিকি মালিক দিন বিচার দিবসের মালিকা বিচার দিবসে বিচার হবে তো যিনি বিচার করবেন বিচার তো করবেন আল্লাহ তাহলে তো যিনি বিচার করেন তাকে তো মালিক বলে না ভাই তাকে তো বিচারক বলে অথচ আল্লাহ তারা নিজের পরিচয় দিলেন আমি বিচারক না আমি মালিক আমরা আল্লাহকে বলি আল্লাহ আপনি মালিক আপনি বিচার দিবসের মালিক খেয়াল করেন আল্লাহ নিজে কি বিচারক বলেন নাই আল্লাহ নিজেকে মালিক বলেছেন কেন বলেছেন মালিক কারণ মালিক আর বিচারকের মধ্যে পার্থক্য আছে বিচারক তো বিচার করেন সিস্টেম মতো বিচারক বিচার করেন দেশের সংবিধান থাকে সংবিধান অনুযায়ী বিচার করেন সংবিধানের বাইরে বিচারক যেতে পারেন না বিভিন্ন ধারা উপধারা মিলায় একটা সিদ্ধান্ত দিয়ে দেন সিস্টেমের বাইরে বিচারক যান না যেতে পারেন না কিন্তু মালিকের জন্য কোন সিস্টেম নাই কেউ যখন কোন বস্তুর মালিক হয় তার জন্য কোন সিস্টেম নাই আমি টুপির মালিক আমি কাউকে দিলে কারো কিছু বলার নাই ফেলে দিলে কারো কিছু নাই। কারো কাছে সস্তায় বিক্রি করলে কারো কাছে কারো কিছু বলার নাই কারোটা আমি মালিক আমার যা ইচ্ছা আমি তাই করবো ঠিক আল্লাহ যেন তাই বলছেন আমি বিচার দিবসের মালিক আমি বিচারক না আমি যদি বিচার দিবসের বিচারক খতাম তো আমি সিস্টেমের যেতাম না তুমি নামাজ পড়ো নাই আমি তোমারে জাহান নামে পাঠাইয়া দিতাম রোজা রাখো জাহান নামে পাঠিয়ে দিতাম কিন্তু আমি যেহেতু বিচারক না আমি মালিক মালিকের সিস্টেম চলে না সারা জিন্দগি এক অস্ত্র পড়ো নাই আমি মালিক আমি চাইলে তোমার সারা জিন্দগির গুণাগুলা মাফ কইরা তোমার জান্নাত দিয়ে দিতে পারি এর নাম মালিক দিন এই শব্দটার মধ্যে আমাদের জন্য কত বড় সুসংবাদ তো ইবলিশ জানে আল্লাহর ঘোষণা আল্লাহ বলেছেন নন্দা তুমি যত গুণা করো যত গুণা করো আমি আল্লাহ আছি না উপরে গফা আমি চাইলেই তোমার সব গুণা মাফ করে সব তবে শিরিক করলে আমি ছাড়বো না সিক করলে ছাড়ব না হ্যাঁ এর সাথে শিরিকের সাথে সিরিক একটা বিষয় এর দ্বারা ইমান ভঙ্গ হয় ইমান ভঙ্গের আরো অনেকগুলো কারণ আছে সবগুলোই এর অন্তর্ভুক্ত প্রায় মহাক বড় বড় কারণ উল্লেখ করেছেন ইমান ভঙ্গের একটা বিখ্যাত গ্রন্থ আছে শেখ মুহিন একটা বইও আছে ছোট্ট নওয়াক ইসলাম ব্যাখ্যা সহ অনুবাদও পাওয়া যায় ইমান ভঙ্গের কারণ বাংলায় পাওয়া যায় ওই সবগুলোই এই সিডিকে অন্তর্ভুক্ত শিরিক একটা ইমান ভঙ্গের কারণ আরো নয়টা কারণ আছে আল্লাহ তো ইনশাল এক সময় ওইগুলা নিয়ে আলোচনা হবে এগুলো বেশি জরুরি বাকি আলোচনা খুব রিস্কি সময়ের প্রেক্ষাপটে যে এগুলা অনেকে মানতে কষ্ট হবে কারণ দেখা যাবে ইমান ভঙ্গের যে কারণগুলো আছে শুধু এই সমাজের মানুষ না আমার সমাজের বহু মানুষেরও ইমান নাই দেখা যাবে স্পষ্ট এগুলো মানতে বড় কষ্ট হয় কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাই এই ইমানের কারণ এই মৌলবীর স্পষ্ট দেখতে পাই কি বলবো আমি আমার বড় আমি কারণ বর্তমান সময়ে আমি উপলব্ধি করি সবচেয়ে বড় মজলুম শব্দের নাম হচ্ছে জিহাজ সবচেয়ে মজলুম শব্দ আর এই জিহাজের অপব্যাখ্যা আর কোরআনের জেহাদের হুকুমগুলোকে এমন ভাবে ঘুরাইয়া পেচাইয়া অন্যদিকে নিয়ে যায় ভালো ভালো মানুষকে বিকৃত করার বললেন মুরিদরা সহ তার অনুসারী অনুঘামীরা সহ সবাই মিলে আমাকে শকুনের মতো খাবলে খাবে আমারে এই বুড়া উল্টা জঙ্গি বানায় তারপরেও তো কিছু বলতে হবে কারণ আমার সামনে মানুষগুলা ইমান ভঙ্গের কারণের মধ্যে জড়াইয়া বেঈমান হইয়া কবরে যাবে আমি নিজের ভয় করিয়া এই মানুষটার জাহান নামের ভয় করলাম না আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে ভাই এই জন্য বলবো ইনসান যা হয় হবে বলতে হবে ইনসান্না শুনতে তো ভয় নাই নাকি আমার বলতে ভয় নাই আপনাদের শুনতে ভয় না লাগলে আমার বলতে ভয় নাই কোরআ কথা বলবো এখানে ভয়ের কি আছে ভয় তো উল্টা তাদের করা উচিত যে আমরা কবে অপেক্ষা করি না রবের শত্রু হইতেছি ভয় তাদের করা উচিত আমি রবের পক্ষে কথা বললাম আমি কেন ভয় করব উল্টা হয়ে গেছে এখন সমাজ ওই যে আমি বলি আপনাদেরকে যুগ পাল রাইসে এখন ভয় করার কথা কাদের ভয় করে কারা কারণ সব উল্টা হয়ে গেছে আগে কপি জল আগুন থাকতো উপরের দিকে এখন লাইট জলে নিচের দিকে লাইট দেখছেন হারিকেন জ্বালাইতেনা আগুন কোন দিকে থাকত কপি জ্বালাইতেনা আগুন কোন দিকে থাকতো এখন দুনিয়া উল্টে গেছে। আল্লাহ আল্লাহ হেফাজত করুক ভুল না আপনারা যাদেরকে আমি আমি কোরআনের পক্ষের একজন মানুষ কোরআনের চরম বাস্তবতা অস্বীকার করিয়া এড়াইয়া দিয়া অ্যাভয়েড করা অথবা অপব্যাখা দিয়া দুইটাই ভয়ঙ্কর তো অপব্যাখাটা বেশি ভয়ঙ্কর তুমি পার হচ্ছি অস্বীকার করবো আর ওই ইয়াহুদিন আসারাদের সুরে সুর মিল জেহাদকে জঙ্গিবাদ বানাই দিব আর সন্ত্রাস বানিয়ে দিব আল্লাহ আল্লাহ হেফাজত করুক একজনের ইমান থাকবে না কারণ এই হুকুম কোরআনের এগুলা মৌলুমীরা অজাহাতি জোর করে করে এই হুকুমগুলা বানান নাই এই হুকুমগুলা আল্লাহ নিজে পাঠাইছেন সাবধান সাবধান করিনা এর জিনিস চুপ থাকি করিনা এর জিনিস চুপ থাকি চুপ থাকলেও বাঁচার একটা রাস্তা আছে হ্যাঁ পিঠা একটা খাবো চুপচারে রইনি পিঠা একটা খাব কিন্তু ওই পিঠাটা চিরস্থায়ী জাহান নামের পিঠা না কিন্তু যদি উল্টা বাল্টা বক্তব্য দেয় তাহলে কিন্তু জাহান নামের স্থায়ী ব্যবস্থা হয়ে যাবে তার চেয়ে ছোট মোট পিঠা খাইয়া কোন রকমে যদি জাননা জানাল জাননাতে নিয়ামত আমার খালি কোন রকম ঢুকায় এত কিছু না দিল চলবে এত কিছু না পাইয়া জান্নাতে যাইয়া কি করবা বলে ওই যে তোমার নেককার বান্দা যাদেরকে এত কিছু দিবা আমি ওদের জুতা ঠিক সহজ কথা আমি জুতা ঠিক করবো তোমার তো সমস্যা নাই আর জাননাতে জুতা ঠিক করার কোন ব্যবস্থা নাই জুতা অটোমেটিক আয়সা পড়বে যদি হায় আল্লাহ কোথায় ছিলাম কোথায় চলে গেছি আল্লাহ জানে আবার পিছনে যাই চলে ইংলিশ জানে আল্লাহ শ্রী করলে আল্লাহ ছাড়েন না একটা প্রথম একদম সর্বপ্রথম কারণ হচ্ছে ইমান ভঙ্গের অনেক প্রকার আছে যখন আলোচনা হবে তখন এই প্রকার সহ আলোচনা হবে ইনশাল ইমান ভঙ্গের একটা বড় কারণ এটা জানে আর জানে বলে চূড়ান্ত টার্গেট আমাকে আপনাকে বে বানানো না সে জানে একটা লোক সারা নামাজ পড়ে নাই সারা জিন্দিগি নামাজ পড়ে নাই কিন্তু নামাজকে অস্বীকার করে নাই অস্বীকার করলে কিন্তু আমার এটাও ইমান ভঙ্গের কারণ অস্বীকার করে নাই নামাজ পড়ে নাই হ্যাঁ নামাজ পড়ে নাই অস্বীকার করে নাই তাল্য করেছে ওটাও ইমান ভঙ্গের কারণ করে নাই নামাজ পড়ে কি হবে ওটাও ইমান ভঙ্গের কারণ আল্লাহ কি যে অবস্থা আমাদের আল্লাহ জানে দাড়ি টুপি জুব্বা পাগড়ি এগুলা তো ইমানের আলামত प्रकाश पागुलर पागड़ी कम बड़ी ना इबलिस कम कर আল্লাহর হুকুম ডাইরেক্ট অস্বীকার করেছে মানার জন্য আল্লাহ আল্লাহ আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত আমাদের বড় ভয় লাগে ভাই উম্মতার হালত দেখলে আমাদের ভয় লাগে নিজের ভয়ের চিন্তা না করে কথাগুলো বলি আপনারা কষ্ট নিয়েন না ভাই আমল কম করেন কিন্তু বেইমান হইয়া কপরে যাওয়া যাবে না আমল কম করে করতে পারেন তো করলে কল্যা আল্লাহ মাফ করে দিবেন কিন্তু বেইমান হইয়া কপরে যাওয়া যাবে না বড় স্পর্শকাতর বিষয়টা এই ইবলিসের ইবলিশের চূড়ান্ত টার্গেট হলো আমাকে আপনাকে শত্রুতা একটু ব্যতিক্রম একটু না পুরোপুরি ব্যতিক্রম দুনিয়ার সমস্ত শত্রুদেরকে ম্যানেজ করা যায় কি দিয়ে শত্রুতার কারণটা কি ওই কারণটা সরাই আগেও শত্রুতা শেষ জায়গা জমির কারণে শত্রুতা তো ভাই নাও তোমার জমিন দুনিয়ার যত শত্রুতা আছে সমস্ত শত্রুতা মেটানো যায় এবং গজালি বলেন ইবলিস এমন এক শত্রু যার শত্রুতা মৃত্যুর আগ পর্যন্ত তুমি মিটাইতে পারবা না সে তোমার শত্রু থাকবেই তার সাথে খাতির পাতাইতে যাবা সে তোমার আরো বেশি ক্ষতি করবে আইসেন না ঘর শুনলাম উস্তাদ কালকে আইসা আপনার ফজল নামাজের শূন্যত বাদ দাওয়াবে আপনি বলবেন উস্তাদ আমি আজকে কথা শুনি না নামাজের বাদ দিলাম যান কালকে থেকে আর আসবেন না আপনি বললেন মানলাম কাজা করলাম কালকে থেকে কিন্তু আর আসবেন না ইবলিস আইসা তারপর দিন আপনাকে আর কাজা করাবে না ফজর নামাজ বাদ দিয়ে দেওয়া আপনি তাকে আশ্রয় দিলে সে আরো জেকে বসে এটাই ইডলিসের চরিত্র কোন ভাবে তার সাথে আপোষ করার কোন সুযোগ নাই আপোষ সে তখনই করবে যখন আপনাকে জাহান নামে পাঠাইয়া সে শান্তি পাবে তখন তার কি বলে তুমিও জাহার নামি আমিও জাহার নামি দুই ভাই এক সাথে মিল্লা জাহার নামে থাকবো এটাই আপোষ সাথে থাকবো জাহার নামে এটাই চূড়ান্ত আপোষ ইবলিসের এছাড়া বিকল্প কোন আপোষ নাই ইবলিসের আল্লাহ বা কি এত বড় শত্রু কি যে শত্রু আমাকে নিয়ে যায় আহ আল্লাহ কত ভাবে সতর্ক করেছেন ফাতির বাইশ নম্বর পারা ৬ নম্বর আয়াত বলেছেন আল্লা বলে নিশ্চয়ই নিশ্চয় ইটলিজ তোমাদের শত্রু আল্লাহ বলতেছেন আমি আল্লাহ শত্রু নির্ধারণ করলাম তুমি আবার গোপনে গোপনে বন্ধু যেন সবাই মিললে জাহান্নামি হয়ে যায় এটা ইংলিশ চূড়ান্ত টার্গেট দুঃস্থ বাঁচবেন কেমনি বাঁচার উপায় কি হ্যাঁ এটা তো আরো মুশকিল কথা শত্রু থেকে বাঁচান শত্রুর উপলব্ধি লোকটা আমার শত্রু আমি জানলে সুরা আরফ আয়াত সাতাইশ বলেছেন ইবলিসকে দেখা যায় না كَمَا أَخْرَجَ بَوَيْكُم مِّنَ الْجَنَّةِ يَزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا مَا سَوْفَ آتِيهِمَا إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِن حَيْثُ لَا تَرَوْنَهُمْ إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ للذين নিশ্চয় ইবলিস এবং তার সাঙ্গ পাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে যে তোমরা কিন্তু ইংলিশকে দেখো না দেখি না ইংলিশকে তো এত ভয়ঙ্কর শত্রু ইবলিস কামড় পর্যন্ত শত্রু আজীবন শত্রু আমৃত্য শত্রু ইবলিস এত ভয়ঙ্কর শত্রু আল্লাহ দিলেন বাচার উপায়টা কি বলে আল্লাহ শত্রু যত বড় বানাইছেন তার চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী বাচার উপায়ও আল্লাহ দিয়ে দিচ্ছে তারপরেও আরো বড় সুসংবাদ আছে সেটা হচ্ছে বাঁচতে পারো নাই না ইবলিসের চক্রান্তের জালে তুমি জড়িয়েছ তো আল্লাহ বলেন বান্দা যতই জড়াও আমি তো উপরে একজন আছি তুমি যতই জড়াও যতই জড়াও আমি আল্লাহ উপরে একজন আছি তার আগে তুমি চেষ্টা করো বাঁচার জন্য বাঁচতে না পারলে যদি জড়িয়ে যাও আমাকে ডাক দিও এ বৃষ্টি বাঁচার উপায় কি আগে বাঁচার উপায়টা বুঝি তারপর বাঁচতে না পারলে তারপর কি করব সেটাও জানি নির আশাবাদী হই আমাকে দুই জায়গায় বলেছেন আল্লাহ রহমত থেকে নিরাস না ইহু আসু মির রাহি কবুল আল্লাহর রহমত থেকে নিরাস্ত কেবল কাফেররা হবে তুমি কেন হবা তোমার তো মালিক আছে যার মালিক নাই সে নিরশ হবে তুমি কেন হবা আহা আমার রব আমাকে কত সুযোগ দিয়েছেন কত মায়া করেন আমাকে কত মহাপত করেন ইংলিশ থেকে বাঁচার উপায় আমাদের বড়রা আমাদেরকে একটা উদাহরণ দিয়ে শিখিয়েছেন আপনাদেরকেও আমি বলি আপনারা বুঝেন যে একজন দুস্থের গাড়িতে গেছে বেড়াইতে কুকুর তো বন্ধু যখন কলিং বেল চিপেছে কুকুর তোর ভিতর থেকে ঢেউ ঘেউ করে চিৎকার চেঁচা মেচে শুরু করেছে কামরের অবস্থা তো বন্ধু তো ভয় পেয়ে গেছে বলে এখন বন্ধুর সাথে সাক্ষাতের জন্য তার জন্য অপশন তিনটা এই মুহূর্তে সে তিনটা কাজ করতে পারে তার জন্য রাস্তা খোলা তিনটা এক হচ্ছে এই চিন্তা করবে যে না আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করবো না বাড়িতে চলে যাই এটা একটা রাস্তা হতে পারে যে বন্ধুর বাড়ির সামনে কুকুর বাঁধা আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করবো না চলে যাই এটা এক রাস্তা দুই নম্বর রাস্তা হচ্ছে বন্ধু ওই কুকুর যেটা বেঁধেছে ওটাকে মেরে বন্ধুর সাথে সাক্ষাৎ করা এটা একটা পথ তিন পথ হচ্ছে গেটের বাহির থেকে বন্ধুকে ডাক কুকুরটা একটু ডাক দেওয়া এটা একটা রাস্তা রাস্তা মোট তিনটা এক নম্বর রাস্তা বাড়ি চলে যাও দুই নম্বর রাস্তা কুকুরকে মেরে দোস্তের সাথে সাক্ষাৎ করা তিন নম্বর রাস্তা नीचे थी बंधु के डाक गेटर बाहर थे दुस्त के डाक तुम्हार दे तुम्हारुक सामलाओ तो रास्ता देखी बुझी पे चले गोस्तर साथ जिंदगी सकना बाध कूकुर के मारते गार पक्ष सम्भव ना क्या कारण बंधु एम कूकुर जाराशायी সে তো বাংছে ওইরকম কুকুর যে চোর ডাকাত অপরিচিত মানুষকে পরাজিত করবে ওই রকম একটা শক্তিশালী সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে বাহির থেকে বন্ধুকে ডাকা বন্ধু তোমার কুকুরটা একটু সামলাও না আমি আসছি তো এটা তো সারা জিন্দিগির জন্য আমাদের জন্য উদাহরণ এবং দুর্ভাগ্য এটা আমাদের দেখো কুকুর তার মনিবের কত অনুগত মণিব ডাক দিন চলে আস এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে মণিবের অনুগত হওয়া এটা বুঝানোর জন্য আমাদেরকে কুকুরের সাথে উদাহরণ দিতে হয় আমরা কুকুরের চেউরিকৃষ্ট কুকুর মনিবের অনুগত মনির ডাক দিলি কুকুর দৌড়াই আসে আর আমার মনিপ আমাকে ডাকেন আসার জন্য তাও আমি আসেনা আমি কুকুরের চেউরিক আহ তো বন্ধুকে ডাক দিলে বন্ধু তোমার কুকুর সামলাও কুকুর যেহেতু মনিবের খুব অনুগত হয় বন্ধু যখন ডাক দিবে এই কুকুরের একটা নাম যেগুলো রাখেন আপনারা মনটু ঝলটু পল্টু ফুলটু কত কিছু রাখে ডাকিল কুকুর আসতে করে আর উদাহরণ এইবার বুঝেন শয়তান থেকে বাঁচার উপায় কি মহাসার আমরা যারা ইমান কবুল করেছি আমাদের জীবনের একটা বড় টার্গেট হচ্ছে আমরা জান্নাতে আমাদের রবের সাথে সাক্ষাৎ করবো স্পষ্ট দেখতে পাবো আল্লাহ নবী বলেন যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদ যেমন স্পষ্ট সবাই দেখতে পাই জানাতে প্রত্যেকটা বান্দা তার রবকে ওইরকম দেখতে পাবে আলহামদুলিল্লাহ আমরা জান্নাতে যাব আমাদের রবকে দেখব। এটা আমাদের চূড়ান্ত একটা টার্গেট মালিককে দেখব যে মালিকের এত করলাম। যাকে না দেখে বিশ্বাস করলাম ওই মালিককে এখন দেখব এটা প্রত্যেক মোমিনের দিলে বড় তামান্না কিন্তু জান্নাতে যাওয়ার যে গেট জান্নাতে যাওয়ার যে রাস্তা ওই রাস্তাটার নাম হচ্ছে সিরাতে মুস্তিম সরল পথ নামাজের মধ্যে সুরায় ফাতে আমরা তিলাবত করি এই দিন পড়িয়াল আল্লাহ আমাকে সরল পথ দেখাও জাননাতে যাওয়ার রাস্তাটা আমাকে দেখাইয়া দাও অন্য ব্যাখ্যা হয়েছে ওই জায়গায় হামলাটা করেছে আজকে ইবল আরো আগের থেকে শুরু হয়েছে পুরা প্রসঙ্গটা এইখানে আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়াইয়া দিলেন এরা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সিরাজে মুস্তাকিম শয়তান কুত্তা বাধা ওই উদাহরণ মনে করে এবার এখন আপনার জন্যে অপশন তিনটা আপনি বলবেন যে না যে রাস্তায় শয়তান বসা আমি ওদিকে যাব না বাড়ি চলে যাই এটা কোনো ওই রাস্তা জয় করে আমি আমার হাবিব আমার মাহবুব সাক্ষাৎ করব। এটা তো প্রত্যেকটা মমিনের দিলের তামান্না এই তামান্না না রাখলে ইমান থাকবে না আমি আখেরাতে জান্নাত পাবো এই না থাকলে ইমান থাকবে না এই আশা করতে হবে জান্নাতের আশা করতে হবে আল্লাহর লেখার আশা করতে হবে আলামত বলেছেন রাজীম বাঁধা আমি কেমনে যাব আল্লাহর কাছে শতান বাঁধা দেয় আমি যাব না এটা মুমিন বলতে পারে না এক নম্বর অপশন বাদ দুই নাম্বার অপশন ওই কুকুরকে মারা মেরে দোস্তের সাথে সাক্ষাৎ করা এটা তো আগে আমরা ক্লিয়ার করে আসছি এটা তো এমন কুকুর যে কুকুর দেখা যায় মুশকিল তো এটা কুকুর তো দেখা যায় না বরং কুকুরের পাল্টা একটা হুমকি আছে আমাদের সুরারিমি হিম ছোটবেলায় আমরা খেলেছি বাচ্চারা চোখ বেঁধে দেয় সামনে ধরতে গেলে পিছন দিয়ে গুতু মারে পিছনে ধরতে গেলে ডান দিয়া ডানে ধরতে গেলে বান দিয়া ইমলিশ বলে আমি আপনাদের আপনার বান্দাদেরকে নিয়ে তাই করো কারণ তারা তো আমাকে দেখে না তো চোখ বাঁধা সহজ ভাবে আমি সামনে দিয়ে হামলা করব। অমিন খালসিহীন পিছন দিয়ে হামলা করব। ও আনহীন ডান দিয়ে হামলা করবো ও আন সামিহীন বান দিয়ে হামলা করবো যাবেন কবি বাচ্চার উপায় নাই। তো বুঝা গেল কে সরাসরি মোকাবেলা করতে গেলে আমি পারবো না আমি দেখি না ডাক দেওয়া দুস্থ তোমার কুকুরটা সামলাও আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই এই কথাটাকে আরবি দিয়া বলতে হবে ইনশাল্লাহ আল্লাহকে ডাক দেবেন আল্লাহ তোমার কাছে আসতে চাই জান্নাতে সতন তো আসতে দেয় না আমি টানা চাই তোমার কাছে আমরা জানি বিল্লাহ মানিটা জানা আছে না মানিটা আছে আমি মানিকি দোস্ত তোমার কুকুর সামলাও আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই ইংলিশের সাথে আবার আল্লাহর আগে একটা কথা আছে আমি আপনার বাংলাদেশকে পথ প্রশ্ন করতেই থাকবো করতেই থাকবো তবে আপনার স্পেশাল বান্দা ভাত আল্লাহ এখনো অনেকের কাছে বিষয়টা অস্পষ্ট আবার ক্লিয়ার বুঝেন আপনার যখন গুনাহ করতে মনে চায় গুনাহ করতে মনে চায় बुझे नहीं बल्ला ढुके गणीय तुम्हारे बोल कूकुर पाला कि दुनिया कूक वत्स इबलिस वत्स्य দৌড়িয়ার কুকুরকে তারানি দিলে সে দৌড়ায় দৌড়ায় অনেক দূর করতেছেন যদি দেখে আপনি দাঁড়াইছেন কুকুরে দাঁড়ায় আর যদি দেখে আপনি দৌড় অব্যাহত রাখছেন কুকুর আবার দেবেন যদি দেখে আপনি ব্যাক করতেছেন কুকুর তিনিও লেন্সালারতে আপনার পিছনে পিছন আবার আসবে কেমনি বুঝবেন আসলো কি আসলো না যদি দেখেন গুণাহটা আবারও করতে মনে চায় বুঝবেন কুকুরের যে তারা নিধিছিলাম ওটা তো আবার আসছে ও বুঝছি তোমার এই লাঠি হালকা দৌড়ানি তোমার কাজ হবে না তোমার জন্য মুগুর লাগবে মোটা লাঠি লাগবে একটা মাথা ফাটানোর জন্য আল্লাহ বলেন বান্দা তো তোমার এইটা বললে ইবল আর থাকবে না কোনোভাবেই তার থাকার কোনো পায় নাই হ্যাঁ আপনি মনে মনে চিন্তা করবেন যে আউ্লাহলাপরেও গুণাহ করতে মনে চায় खानकार मध्य बसा खाचाटार नाम दीछी खानका खानकार बड़ो पाहेब एक पीर सहेबर नाम हमार नी बना मैनेज करानी ओराम का विभिन्न चिकित्सा दिए दीब हटात दुश्मन हमला करते हमारे अल्लाह कमुर खे जाओ कूकर कमर जो खे जाओ मानी इंग्लिस चक्रांत षड़े पड़े जाओ तक मामला तुम किबा घबरा तुम्हें चिकित्सा दिए दिल मलम दिए दिल कम मध्य लगवा भलो भोज अल्लाह चिकित्सा दिए दीस अल्लाह गुना करो बार मलम लगे दब गुना तो तौब मलम लग द কোন সমস্যা নাই অস্ত্রাম ব্যবহার করতে পারো নাই ঠিক আছে মলম রেখেছি চিকিৎসা রেখেছি কুকুরের কামড় খেয়েছ সমস্যা কি লাগাই কয়বার লাগাবো এটা দুনিয়ার মলম মনে করত কয়বার লাগাবা একশো কোটি কামড় খেয়েছি একশো কোটি গুণা করেছি আরেকজন বলবে এক হাজার কোটি কামড় খেয়েছি এক হাজার কোটি গুনা করেছি রব বলেন বাড়তি তো থাকবে কত আর বাড়বে তো রফ তার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাবিবাহ কত করছে এটা দেখার বিষয় না কত আর করবে আমি একবারে জানাই দিই আপনি আপনার উম্মত কে দেন বান্দার গুণাগুলা এত এত স্টক হয়েছে বিশাল বলে কত বলে হিমালয় সমান আরেকজনে বলে আমার তো আরো বেশি কত কয় দুই হিমালয় কি। আল্লাহ রহমতের বান্দা তোমার গুণা যদি স্তূপ দেওয়া স্তূপ দিতে দিতে গোটা দুনিয়া স্তূপ হয়েছে গোটা দুনিয়ায় ছড়ে দেওয়া হয়েছে গুণা কোন পর্যন্ত বলে হাটু পর্যন্ত হয়েছে এটা সমস্ত মানুষের গুনার কথা না একজনের গুণা কয়জনের একজনের একজনের একজনের গুনার পরিমাণ যদি এত হয় যে গোটা দুনিয়ায় ছড়াইয়া দেওয়ার পর হাটুসো মানুষ গোটা দুনিয়া কত মামুনি কথা গোটা দুনিয়ার জমিন কত মামুলি কথা চা। আল্লাহ আকবার বলে ভরতে ভরতে বলে এরপর আরেকজন বলে আমার গুলা বলেস্তিছি কমর্শ মানুষ আরে ভাই জানিনা এত গুণা করছি কিনা এত গুণা কিভাবে সম্ভব গোটা দুনিয়া এরকম কোমর সমান হয়ে যাবে গলা সমান হয়ে যাবে মাথার উপরে হয়ে যাবে আল্লাহ বলেন এরপর আছে কেউ হ্যাঁ আমার তা আরো দশ তালা গোটা দুনিয়া দশ তালা হয়ে গেছে আমার গুনার কেউ বলে একজন আসছেন সবচেয়ে বড় পাপি বলে আমার তো একশো তলা হয়ে গেছে গোটা দুনিয়া এত গুণা করছে আল্লাহ আর আছে কেউ বলে আরেকজন আসছে আমার তো এক হাজার তলা হয়ে গেছে আল্লাহ বলে এত বারবার কি বলবো আমি একবারে জানাই দিয়ে শোনো একবারে বান্দা তোমার পরিমাণ যদি আসমানে যায় ঠিক তাও তুমি নিরাশ হয়েও না আমারে একবার ডাক দিও আমি তোমার সব গুনে মুছে দিব এই কম্পিউটারের যুগে বোঝা তো কত সহজ হয়ে গেছে না কম্পিউটার ঠিকা ফাইল গায়েব করা যায় ডিলেটার টিপ দিলে তো গায়েব হয়ে যায় তো ডিলিট করার তো কত সিস্টেম একটা ক্লিক করে একটা সিলেক্ট করে ডিলেটে ক্লিক করলে একটা গায়েব হয় দশটায় সিলেক্ট করে ডিলেটে টিপ দিলে দশটা গায়েব হয় আর অল ডিলেটে সিলেক্ট করলে অল ডিলেট টিপ দিলে সমস্ত ফাইল গায়েব হয় কিনা একসাথে অল ডিলেটেড টিপ দিয়া সব ফাইল গায়েব করা যায় আমার হাতের বানানো কম্পিউটারে যদি আমার চেয়েও আমার রব তো জানাইছেন আমি তো অল ডিলেটে টিপ দিতে প্রস্তুত তুমি খালি আমাকে বলো আমাকে বলো আমি গুণা করছি কত করছি আমিও জানি না এই রসুল দোয়াও ওইভাবেই আমি নিজেও তো জানি না বহু গুণা আছে আমার জানাও নাই এই জন্য রসুল দোয়াও আমাদেরকে ওইভাবে শিখাইছেন সুহান আল্লাহ আল্লাহ কত গুণা করছি আমি নিজেও তো না কত গুণা করছি আপনি জানেন আপনি যেগুলা জানেন আপনি ওগুলাও মাফ করে দিয়েন আহ কত সুন্দর করে রুসুল শিখাইছেন আহ আহ আহ আহ আল্লাহ আল্লাহ মাফা আল্লাহ আল্লাহ কত গুণা আমি নিজেও জানি না আমার অজান্তে গুণা হয়েছে আপনি জানেন আপনার কাছে সব হিসাব আছে আহ হাসরের মাঠে যখন আমল পেশ হবে বলে হায় মালি হাজ কিতাব যেন দেখতে না হয় দুনিয়া থেকে একদম আমল নামা ক্লিয়ার করে যেন আল্লাহ কবর আল্লাহ সুযোগ রাখছেন নিরশ হওয়ার কোন কারণ নাই। আল্লাহ সুযোগ রাখছেন বন্দা আমি শত্রুও দিছি বড় কিন্তু শত্রুকে মোকাবেলা করার অস্ত্র তুমি খালি আমাকে রব বলে একটা ডাক মারো রব্বানা বলে একটা ডাক মারো দিছে আসছে বান্ধব আল্লাহকে রব্বানা বলে ডাক দেয় এ আমার রব আল্লাহ ফেরিস্তাদেরকে ডাক দিয়া বলেন তার একজন আমার যেবর আছে আমি মাফ করে দিলাম একটা ডাক দরকার গুনা কে না করছি নবীরা ছাড়া সবাই গুনা গায় এমন কোন বান্দানাই গুনা করে নাই সামনে আরেকটা বিষয় ইনসা আল্লাহ ও ভাই শয়তান আমাদের বড় শত্রু এটা এই ঘটনা থেকে জানলাম যে ইবলিস আমাদের চিরস্থায়ী শত্রু এই চিরস্থায়ী শত্রুকে মোকাবেলা করতে হবে चिकित्सा ग्रहण ना करुक आदाय ना कर मूल्यायन ना कर सब चुनाव निर्दिष्ट जैग पोछय আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে উৎকৃষ্ট মখলুক হিসাবে তার সামনে পেশ হওয়ার তৌফিক দান করেন আমিন আমিন